রবাহ আলমিন যারা কিতাবের ওয়ারিস তাদের পরবর্তীতে তাদের মধ্যে একটি বড় ধরনের সন্দেহের রোগ ঢুকে গেছে আমরা একদিন আলোচনার মধ্যে বলছিলাম জুমার খুদ্ কালবেের অনেকগুলো রোগ হয় তার বড় বড় নাম বলছি না মনে আছে এখন পরীক্ষা নিলে কি পারবেন সবাই নাম বলেন এখানে আল্লাহাকে এই শাকের ব্যাপারে বলছেন মানে যারা কিতাবের ওয়ারিস তাদের ভিতরে এই রোগ ঢুকে গেছে সাক্ষের রোগ সন্দেহের রোগ আরেকটা হলো একটা রোগ আর একটা হলো একটা রোগ আর একটা হলো বক্রতা আল্লাহ তুমি আমাদের অন্তরকে বাঁকা বানাই দিও না বাঁকা হয়ে যাওয়া এটা একটা রোগ এই সাইটটা রোগের একটা রোগ আল্লাহ এখানে বলছেন যে তারা পরবর্তীতে দলাদলির কারণে লাফি সাকিম তারা এই কালবের বড় একটা রোগ সন্দেহের রোগ এই রোগের মধ্যে ঢুকে গেছে আর দলাদলি করতে গিয়ে এমন এমন মারাত্মক মানে মানুষের মুখে বা আলেমদের মুখে আমরা যে কথাগুলো শুনি কথাগুলো শুনলে মনে হয় যে আসমান ভাঙ্গি এখনে পড়ে যাবে বলে যে সাহাবাহিকেরাম নাকি ইমান আনার পরেও মূর্তি নিয়ে নাকি মসজিদে যাইত অথুত কথা মানে আসমান ভেঙ্গে পড়ার উপক্রম যে একজন সাহাবি ইমান আনছে ইমান আনার পরে নাকি উনি মূর্তি বগলে নিয়ে মসজিদে নাওজুবিল্লা আরেকজনকে ঘায়ল করার জন্য যে আপনারা বলি আমার পছন্দ হইতেছে না কত বড় ডাহা ঝন্না সাহবাই অপবাদ আমরা আল্লাহ আকবর বলে হাত বানতেছি তাকবি সে সময় তো পড়ে যাওয়ার কথা বলেন একবার তুললেই তো যাবে একবারের পরে ওকে সাহবাইকরাম এমনি আটকে রেখছেন যে বারবার খালি তুলতে হবে আর নামাইতে হবে মূর্তি ভরে দলবাজি ফেরকা এত জঘন্য জিনিস যখন দলবাজির মধ্যে ঢুকে যায় তখন আমার দলের বিপরীত মানুষকে ঘায়ল করার জন্য সত্য মিথ্যা যা বলা যায় সব হালাল হয়ে যায় আল্লাহ সব তালে আমাদের সবাইকে কোরআনকারী মেরে এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ সুবান তালা আমাদের সকল মুসলিমকে সবাইকে জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন সকল প্রকার একতারাক দলাদলি দলবাজি থেকে আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে হেফাজত করুন কোরআন এবং সুন্নাকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কোরআন এবং সুন্না মেনে চলার তৌফিক দান করুন হাবলুল্লাহ আল্লাহ সুবান তালার রশিকে মজবুত করে আমাদের সবাইকে দরার তৌফিক দান করুন আমিন আসসালামিক